Thank yeah. you.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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنعمنا بنعمة الإسلام وأكرمنا بنعمة الإيمان وشرفنا بنعمة القرآن فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا خير الأنام محمد بن عبد الله عليه الصلاة والسلام وعلى آله وأصحابه أما بعد ربنا عليك توكلنا وإليك أنا بنا وإليك المصير اللهم آتي أنفسنا تقوها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها رب العالمين أبناء ما ديركي ما أفكور دين رب العالمين আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আপনি হচ্ছেন এই অন্তরের মালিক আপনি হচ্ছেন এই অন্তরের মণির পরবর্তীকার আপনি আমাদের সবাইকে কবুল করেন আমি আমি দর্শক আমরা শুরু করছি হলুম উখর আন সিরিজ আমাদের আলোচনা চলছে এই জাজ উখর আনের আপনাদের সবাইকে কাছে দূরে দেশে পাবাসে যে যেখানে আছেন আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা কোরআনের মজিজা বর্ণনা করতে গিয়ে আমরা বলেছিলাম কোরআনে এমন কিছু বিষয় রয়েছে যেটা পূর্বেই আল্লাহাবুল আলমিন ঘোষণা দিয়েছেন পরে সেটা বাস্তবায়িত হয়েছে তার মধ্যে বদর যুদ্ধের কথা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে এরপরে আসুন আমরা আরও একটি ঘটনা আপনাদের সামনে সব ঘটনা তো বলা তো সম্ভব নয় আমরা দুই একটি ঘটনা বলে এই কথাটা প্রমাণ করার চেষ্টা করছি যে এই ধরনের আরও কিছু ঘটনা এই করে আনে পাকে আছে যেগুলো আপনারা পড়ে এরাও বের করতে পারবেন শাহ আল্লাহ তো আরেকটি ঘটনা কথা বলছিলাম যে দেখুন তৎকালীন সময়ে বিশ্বের প্রায় তিনটি ভাগ ছিল বা কেউ বলেন চারটি একদিকে চৈনিক সংস্কৃতি ছিল আরেকদিকে ছিল রোমান আরেকদিকে ছিল পারস্য আর এদিকে ছিল আরব তো আরবদের ঘটনা তো আমাদের সামনে আছে চাইনিজ যে ইয়েটা ছিল সেটার আলোচনা আমাদের সামনে নেই কিন্তু পারস্য এবং রোমানের সমান সাম্রাজ্যের কথা আমাদের সামনে আছে তখন পৃথিবীতে এই পার্শিয়ানরা একদিকে রাজত্ব করত অন্যদিকে রোমানরা রাজত্ব করত। তো তাদের মাঝে মধ্যেই যুদ্ধ বেঁধে যেত তো একবার এক যুদ্ধে পার্শিয়ানরা রোমানদেরকে পরাজিত করে এই খবর যখন আরবে আসে তখন কাফের মুশ্রেকরা খুশি হয়ে যায় কারণটা কি কারণ ছিল যে পার্শিয়ানরা ছিল অগ্নি পুজো আর এই আরবিয়ানরা ছিল দেব দেবতা পুজো কাজেই এদের সাথে একটা সামঞ্জস্য বা সাদৃশ রয়েছে একটা ঐক্যতার একটা যোগসূত্র রয়েছে তাই তারা এতে খুশি হলো এবং মুসলমানদেরকে ধমকি দিতে লাগলো দেখো খ্রিস্টানদের উপর পার্শিয়ানরা আমাদের ভাইরা জয়ী হয়েছে আমরাও তোমাদেরকে এইভাবে পরাজিত করব অপরদিকে মুসলিমরা একটু হতবিহবল হল বিব্রতকর অবস্থায় পড়ে গেল কারণ আহলে কিতাব আফটারঅল তারাও এক নবীর অনুসারী তাদের জন্য কিতাব নাজিল হয়েছে হাজার ঈসা আলি ইসাল্লামের কথা বোঝানো হয়েছে অতএব তারা পরাজিত হওয়া মানেই এই মুসলিম যারা তৎকালীন সময়ের আহলে কিতাব মানে কোরআনের অনুসারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া অনুসারী তাই তারা একটু মর্মাহ হতো হলো কিন্তু দেখুন হাজর আবু বকর বড় আজীব ইনসান ছিলেন বড় আজীব ইন্সলাম ছিলেন তিনি তাদেরকে বললেন শোনো তোমরা খুশি হচ্ছে পার্সিয়ানরা জয়ী হয়েছে তাই মনে রেখো কিছুদিনের মধ্যেই কয়েক বছরের মধ্যেই পার্সিয়ানরা পরাজিত হবে রোমানরা জয়ী হবে আবু বক্রাদ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আহলে কিতাব বা আহেলি মিল্লাত যারা তাদের পক্ষা অবলম্বন করা কাফের এবং মুশ্রিক যারা সদাসরি তাদের পক্ষা অবলম্বন নয় এর অর্থ এই নয় যে তিনি ইসলামকে অবজ্ঞা করেছে না না না তিনি যেহেতু ওই আহেলি কিতাব কিতাবের একটা সামঞ্জস্য নবী নবীর একটা সামঞ্জস্যের কারণেই তাদের এই কথাটা বললে আল্লাহ রাব্বুল আলমিন দেখুন এই ভবিষ্যৎবাণী হাজরত আবু বকের রাহ আনহর এই কথাটিকে ও আনে পাকের মধ্যে অন্যভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক এসাদ করলেন সোরায় রুম নামে একটা সুরেই নাজির হল সেই রুমের প্রথম এভাবেও শুরু হলো কি আরো আছে আমরা শুনে গেলাম আয়াতগুলু নাজ আল্লাহ এটা তার কালাম মানুষের কালাম তিনি ঘোষণা দিলেন আলিফলি এর অর্থ সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য আছে আল্লাহ জানেন তার জমিনের এক প্রান্ত তারপর তারা পরাজিত হওয়ার পর অচিরেই আবার জয়ী হবে কখন সেই বেতায় শি কিছু বছরের মধ্যে তারা আবার জয়ী হবে কখন কিছু বছরের মধ্যে বছরটা অনির্ধারিত থাকলো কিন্তু যে শব্দটা এখানে জয়ন করা হয়েছে বেদরন এই বেদরণ শব্দের অর্থ হচ্ছে দশের কম মানে নয় বছর হুজুর পাক সাল আলী আসসালামের কাছে হাজর আবু বকরদ্দি আল্লাহ তালহ গিয়ে বলেন আর রসুলাল্লাহ আমি তো এই কাজ করেছি তিনি কি কাজ করেছেন জানেন তিনি বললেন তাদেরকে সতর্ক করলেন যে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই আমি তোমাদেরকে বলছি যে অচিরেই খিতাব রোমানরা আর পার্শিয়ানদের উপর জয়ী হবে এবং জন্য তিনি তাদের সাথে বাজি ধরেছিলেন তখন বাজি ধরাটা জায়স ছিল কেউ বলেছেন দশটি উঠ কেউ বলেছেন একশোটি উঠ তখন রসউল্লাহ সাল্লা আলি আসলামের কাছে গিয়ে তিনি বললেন ঘটনাটি এই তিনি সম্ভবত তিন বছর কি চার বছরের মেয়াদ বলেছিলেন তিনি বললেন রসুলল্লাহ বললেন মেয়াদটা আর একটু বাড়িয়ে নাও তখন এই তিনি দশ বছরের মেয়াদ দিলেন তারপরে পাক বললেন যে নয় বছর মানে বেত এসেছিলেন এর মধ্যেই এই কাজ ঘটে যাবে ইতিহাসের দিকে তাকান দেখুন তো আল্লাহ রাবুল আলমিনের এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে নাকি জি হ্যাঁ আলোকের মেয়াদ সত্য প্রমাণিত হয়েছে পরবর্তীতে রোমানরা এই পার্সিয়ানদেরকে নিস্তনাবুদ করে দেয় তারা জয়ী হয় শ্রদ্ধেও এবং প্রিয় আমার ভাই বোন বলুন এই ভবিষ্যৎবাণী কোথায় ছিল এ কোরআনে ছিল কোরআন সেই ভবিষ্যৎবাণী করেছে আর সেই ভবিষ্যৎবাণীর কারণেই এই ঘটনা ঘটেছে সে যাই হোক আরও কিছু ঘটনা আছে আমরা আর গেলাম না প্রমাণ করার প্রয়োজন ছিল যে কোরআনের বাণী দেয়ার কারণেই এটা কোরআন আল্লাহর গেলাম এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় মানব রচিত গ্রন্থগুলোতে অনেকেই অনেক সময় ভবিষ্যৎবাণী করে সেই ভবিষ্যৎবাণীগুলো শুধুমাত্র আপনার নিরেট ভবিষ্যৎবাণী হয় না সেগুলো দুটি কারণে হয় একটা হচ্ছে মনের জোরে মনের টানে আরেকটা হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে মানুষ বলছে যে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে এটা হচ্ছে ওটা হচ্ছে মনে হচ্ছে যেন এখানে একটা বিশাল কী হবে একটা তুমুল তুফান হবে একটা বিস্ফোরণ হবে অথবা একটা কিছু হবে সেটা কিভাবে তারা ধরতেছে আশপাশের অবস্থার দৃষ্টিতে সেগুলা তারা ধরে নিতে পারতেছে বা সেটা অনুমান নির্ভর কথা বলতেছে এটা নিরেট ভবিষ্যৎবাণীর আওতায় পড়ে না অতএব কোন মাহলুকের পক্ষে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় এমনকি রসুল্লাহ সাল আলী ওসাল্লামও সরাসরি ভবিষ্যৎবাণী করতে পারেননি অল্লাহরুল আলমিন তাকে যে ভবিষ্যৎবাণী করার অনুমতি দিয়েছেন বা তার মুখ দিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ পাক নির্গত করেছেন শুধু সেটাই হতে পারে যেমন আহজাবের যুদ্ধে আপনার পরীক্ষা খনন করতে গিয়ে পারস্য এবং রোমের পতনের কথা বলেছিলেন হজরতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যা পরবর্তীতে সত্যি হিসেবে প্রমাণিত হয়েছিল এর অর্থ এই নয় যে তিনি আগেই ভবিষ্যৎ মানে রসটা ছিলেন না আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলেই তিনি সেটা জানতে পেরেছেন সুপ্রিয় দর্শক আমাদের ভবিষ্যৎবাণীর পর্ব এখানেই শেষ আমরা এবার চলুন সামনের দিকে একটা অগ্রসর হই প্রাসঙ্গিক ক্রমে কথাই হয়তো আসতে পারে কিন্তু আমরা সামনে অগ্রসর হবে এখন যে বিষয়টি নিয়ে সেটা হলো এই কোরআনের মধ্যে এমন কিছু ঘটনার অবতারণা করা হয়েছে যেটা নবীজি সাল্ল আলিহিউের পক্ষে জানা আদৌ সম্ভব ছিল না আর এটাই প্রমাণ করে যে নবীজি সাল্ল আলিহিউসাল্লাম উপর যে কিতাব নাজিল হয়েছে এটা তার রুচিত নহে বরঞ্চ এটা আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমরা সবাই কথা জানি আমি একটি পর্বে বলেছিলাম মনে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম তৎকালীন সময়ে অন্যদের মতই তার শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না হাতি গোনা মাত্র লেখা পড়া যান আর বাকি সবাই ছিল উন্মি রসুল্লাহ তাই কিন্তু তিনি লেখা লেখাপড়া যান তারপরে সেখানে যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো বিষয় ছিল না এমন কোনো সুযোগ ছিল না যেই সুযোগের মাধ্যমে অতীতের ঘটনা বলে তিনি জানতে পারতেন লোক মুখে শোনা কথা অনেক কিছুই শোনা যায় কিন্তু সত্য নির্ভর কংক্রিট এই ধারণা লাভ শুধু পড়ে সেটা জানা যায় না ইতিহাস থেকেও সেটা যারাটা খুব কঠিন হয়ে যায় বর্ণনা সূত্রের ভিন্নতা হলে ইতিহাস বিকৃত হয়ে যায় আর তাই সত্য ইতিহাস জানাও কঠিন হয়ে যায় কিন্তু দেখুন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর নাজিলকৃত এই কোরআানে এমন অনেকগুলো ঘটনা বর্ণিত হয়েছে যে ঘটনাগুলো এই কোরআনে বর্ণনা করার আগ পর্যন্ত সাধারণ মানুষ জানত না এমন কি বিজ্ঞজনেরাও জানত না কিছু কিছু হালকা পাতলা কিছু হয়তো তাদের নলেজে ছিল তাও পরম্পরায় তারা সেটা জানতে পেরেছে কিন্তু বিস্তারিত জানার তাদের কোনো সুযোগ ছিল না সুপ্রিয় দর্শক বলতে না বলতে আমাদের সময় হয়ে গেছে বিরতির বিরতির পর বাকি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি সবাই আপনারা আমাদের সাথে থাকবেন ফিরে এসে আপনাদেরকে পাবো ইনশাআল্লা ভালো থাকুন সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 ফিরে এলাম আবার আপনাদের কাছে বিরতির পর সুপ্রিয় দর্শক আলোচনা করছিলাম কোরআনে বেশ কিছু ঘটনা সম্পর্কে যেগুলো এই ঘটনার বর্ণনা আসার পূর্বে সাধারণ মানুষ এমনকি অনেক বিজ্ঞজনেরও জানতো না কিন্তু কোরআন সে ইতিহাসে দ্বার উন্মুক্ত করেছে আর সেখান থেকেই মানুষেরা এ সকল ঘটনা জানতে পেরেছে দেখুন হজর আদমা আলিহাল্লামের সৃষ্টি তত্ত্ব তাদের জানা ছিল না নু আলি ইসালামের কিস্তি নৌকো এই ইতিহাসও তাদের জানা ছিল না নুসা আলি ইসালামের ঘটনা কিছু জানা ছিল যেহেতু ইহুদিদের অবস্থান ছিল তারা সেটা বর্ণনা করেছে তাদের মতো করে সত্য তারা উদ্ঘাটন করেনি তাই সত্য সম্পর্কে তারা ছিল অজ্ঞ ইসা আলি ইসালামের ঘটনা খ্রিস্টানরা যেভাবে উপস্থাপন করেছে ঠিক ততটুকুই জানা ছিল সত্য ছিল তাদের কাছে উজ্জ্বল তারা সত্য প্রকাশ করেনি আরবরা সেটাও জানতো না এরপরে আরও আসুন ইউসুফ আলি ইসালামের ঘটনা কারুই জানা ছিল না তারপর সোহালেহ আলিহ ইসালাম হুদ আলিহ ইসালাম সোহাইব আলিহালাম তাদের ঘটনার তাদের নিদর্শন থাকা সত্ত্বেও অনেক সে সম্পর্কে ছিল অজ্ঞ জানত না আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু এই সকল ঘটনা তার নবী রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের নিকট প্রেরণ করলেন রাহির মাধ্যমে এগুলো ইতিহাস সত্য ইতিহাস বিকৃত নয় বরঞ্চ যেটা বিকৃতি ছিল সেটাকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন হাজারতে ইউসুফ আলিহাল্লামের ঘটনা শেষ করে আল্লাহ রাবুল আলমিন একেবারে শেষের দিকে এসে কি বলেছেন যে ঘটনা বর্ণনা করা হলো। এই রয়েছে তোমাদের জন্য উপদেশ আর বানানো কোনো কথা নয় হাদিং ইফতারা না বানানো কোনো কথা বরঞ্চ এটা ছিল এরপর ঘটনার পর সুরাহ অদৃশ্য যেটা আমি আপনার নিকট বহির মাধ্যম প্রেরণ করেছি মা ঘটনাগুলো ইতুপূর্বের না আপনি জানতেন না আপনার কম জানত তারপর আল্লাপ পাক সান্ত্বনা দিলেন ফসবেন অতএব তাদের নির্যাতনকে উপেক্ষা করে একটু ধৈর্য ধরুন আঁকলেন মুত কারণ পরিণাম তো মুত্তাকি যারা তাদের জন্য রয়েছে। সুপ্রিয় দর্শক এই যে ঘটনা বিামের ঘটনা এগুলো এর আগে সঠিকভাবে কেউ জানত না পড়ুন না মারিয়মা আলী ইসলামের ঘটনা বর্ণনা করতে গিয়েও আর দায়িত্ব কী গ্রহণ করবে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হলো তারপরে সেখানে লটারি করা হলো আপনার কলমকে পানিতে ছেড়ে দেয়া হলো এগুলি আগে কেউ জানত না আল্লাপ প্রাক ওহির মাধ্যমে এগুলি জানিয়েছেন বলতে পারবেন পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যে এভাবে চ্যালেঞ্জ দিয়ে এবং সুনির্দিষ্টভাবে আপনি ঘটনা বর্ণ করছে যার একটু অক্ষর মিথ্যে নয় সুপ্রিয় দর্শক আনে পাকের মধ্যে এই বিষয়গুলো এমনভাবে আল্লাপাক বর্ণনা করেছেন যুগ যুগ ধরে নয় কামত পর্যন্ত এটা চালু থাকবে কেউ একচুল পরিমাণতার বিপক্ষে পাবে না বিজ্ঞান অনেক এগিয়ে গেছে কি আবিষ্কৃত হবে আর কি হবে না আল্লাহ পাক সে বিষয়ে কিছুই বলেননি কিন্তু বিজ্ঞান এগিয়ে যাবে এবং সেই কথা আল্লাহ আল্লাপাক আমাদের দিয়েছেন এটাও পূর্বিকার যে ভবিষ্যৎবাণীর কথা বলেছিলাম তার একটা অংশ এবং একটা অংশ আল্লাপাক দেখুন বলছেন কি ঘোড়া গাধা এগুলি হচ্ছে তোমাদের বাহন যেগুলো তোমরা আরোহণ করে মারামাল পারাপার করো অথবা নিজেরা এখান থেকে অন্যখানে সফর করো এবং এটা তোমাদের ঘরোয়া পরিবেশের জন্য একটা অলঙ্কারও বটে গ্রামীণ পরিবেশের মধ্যে যদি প্রাণী না থাকে দেখতে ভালো লাগে না এরপর পাক কি বলছেন দেখুন তিনটি শব্দ ওয়াক লকু আল্লাহ পাক সৃষ্টি করে চলেছেন সৃষ্টি করতে থাকবেন এমন এমন বিষয় যেগুলো তোমরা কল্পনাও করতে পারছ না যেগুলো তোমরা জানো না বলুন তো আজকাল আমরা যে টুরে আমরা যে জার্নি করি আমরা যে সফর করি কিসের চোরে গাধা আছে এখন হ্যাঁ গ্রামে এখনও অনেক জায়গায় গাধা ব্যবহার করা হয় যেমন গরু গাড়ি ব্যবহার করা যেমন মহিষের গাড়ি ব্যবহার করা আচ্ছা এরপরে দূর দূরান্ত পথ অতিক্রমের জন্য এখন কি ঘোড়া ব্যবহার করা হয় না উট ব্যবহার করা হয় প্লেন হয়েছে ট্রেন হয়েছে মেট্রো হয়েছে জলযান হয়েছে আজ সেগুলো এক নতুন নতুন আঙ্গিকে আমাদের সামনে ধরা দিয়েছে বলবেন যে এইগুলো তো আগে ছিল না এখন এলো কোথেকে কোরআনে কি এর কোনো বক্তব্য পাওয়া যায় এই তো এ আয়াত তো তার প্রমাণ কোরআনে বিজ্ঞান এ সম্পর্কে একটা আলোচনা যদি আসে তখন আমরা এ নিয়ে আরও বলব আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখুন সুরাব হামিম ফুসলাতের শেষের দিকে এসে বলেছেন সানুরিহিম আয়াতিনাফিল আফাকুর মানে অচিরে নুরিহিম মানে তাদেরকে আমি দেখিয়ে দেব তাদেরকে আমি দেখিয়ে দেবো আয়াতিনাফিল আফাক বিশ্বের বিভিন্ন স্থানে সানুরিহিম আয়াতিনা আফাক কি দেখিয়ে দেব সানুরিহিম আয়াতিনাফিল আফাকে ওয়াফি এম এবং তাদের নিজেদের মধ্যেও আমি দেখিয়ে দেব হাত্তাতে বৈ হাক তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাকি হচ্ছে না তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোরআন সত্য আমরা কি দেখতে পাচ্ছি না আল্লাহ আকবর কত বড়ো জান তৈরি হচ্ছে পৃথিবী এখন হাতের মুঠে চলে আসছে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে হাজার হাজার মাইল অতিক্রম করে কথাবার্তা চলছে টেলিভিশনের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কত কিছু দেখতে পাচ্ছি এগুলো তো হচ্ছে ফিল আফাক বা ফি আনফিসিম নিজেদের মধ্যে চোখের রহস্য বের করার চেষ্টা হচ্ছে আমরা হার্ট যে রুগীদের ব্লকের জানার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সেটাও মানুষের আয়ত্তাধীন হয়ে গেছে স্টমাক তারপরে আপনার চিকিৎসা বিজ্ঞানের যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে আফসোস দুঃখজনক হল সত্য এগুলি দেখে মানুষের উচিত ছিল সেই সষ্টার সামনে মাথা নত করা কিন্তু দুর্ভাগ্যজনক সেটি ঘটছে না এইগুলো দেখে বিশেষ করে মুসলিম যারা ডাক্তার আছেন তাদের উচিত ছিল তারা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাওয়া যে আল্লাহ এই তোমার কারিশ্মা এই তোমার কুদরত তুমি আমাদের আল্লাহ আল্লাহ তার সামনে মাথা নত করে দেয়া কিন্তু অফোস আমরা সেখানেও দুর্বলতা প্রদর্শন করছি সবাই নয় সংখ্যায় অল্প কিছু বন্ধা আলহামদুলিল্লাহ আল্লাহ দৃশ্য আমরা দেখছি আমি বলছিলাম সেটা না এই যে গাইবের কথা বললাম যে রসুল দেখেন এখন আমরা দেখছি ঘটনা প্রবাহের কথা যেগুলো বললাম এগুলো কি রিসুল জানতেন জানতেন না কর আমাদেরকে জানিয়েছে এই দৃষ্টিকোণ থেকে এই করলো মরজেসা অতএব আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন কি দেখুন এখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা বড় সুন্দর চমৎকার রহস্য উদঘাটন করেছেন যে নবীজি কে লেখাপড়ার পরিবেশ কেন দেয়া হয়নি কেন নবীজি কি আল্লাহ রাবুল্লা সম্পূর্ণ বিরত রেখেছেন সান আল্লাহ আমি এক আলোচনায় বলেছিলাম যে নবিজি লেখা লেখাপড়ার দায়িত্ব একমাত্র আল্লাপ গ্রহণ করেছেন নবীজির মিজা হাজর আলী রাহু আলানহ লিখেছিলেন রসুলিল্লাহ কাফর মানেনি বললে যদি মোহাম্মদকে রসুল মানে তাহলে তার সাথে ঝগড়া কিসের কেটে দাও তারপর কি হল সুপ্রিয় দর্শক শেষ পর্যায়ে এলেই আমরা সময় হারিয়ে ফেলি শেষ হচ্ছে না ইনশাআল্লাহ আমরা পরবর্তী পয়েন্টে যখন আলোচনা করব এগুলো শেষ করে সামনের দিকে অগ্রসর হবে অতএব আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে তবে যে আলোচনা করলাম এর দ্বারা কি মনে করেন আমাদের ইমান বৃদ্ধি পাওয়া উচিত এর দ্বারা কি আমরা একথা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়া উচিত এর দ্বারা কি আমরা একথা বুঝতে পারিনি যে দুনিয়ার যে সমস্ত শিক্ষা আছে জ্ঞান আছে সেগুলো মুসলমানদের গ্রহণ করা উচিত শুধু এই জন্য যে তার এই মজবুত হবে এই মানটা হবে এবং আল্লাহর দিনকে পুরোপুরি মেনে চলার জন্য সে উৎসাহিত হবে তাহলেই আমরা সার্থক আল্লাহ আমাদেরকে সেই তোষির দান করুন আল্লাহর কাছে এই কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের উদা আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন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 क्यों इसलम भलो आचरण बोझार जन्म देख चरित्र गठने इसलम प्रति बृहस्पतिवार रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेष्टिंग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 আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়